আলমিন আমাদেরকে বলে দিয়েছেন খবরদার শয়তান তোমাদের জন্য রাস্তার ফাঁকে ফাঁকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তোমাদের জন্য বিভিন্ন রকমের খতোয়া বিভিন্ন রকমের ফাঁপ তোমাদের জন্য বসায় রেখেছেন তোমরা খুব সতর্ক ভাবে রাস্তা চলিও শৈতানের কোনও না কারণ কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমাদের খালি দুশ্মন না একেবারে সরাসরি প্রকাশ্য দুশ্মন কোন গোপনীয় না সে একবার গোষণা দি মাঠে নামছে সে আমাদের মাঠে নামছে এই জন্য আল্লাপাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুঃমন সুতরাং एकम्रल्ला एक मात्र आल्ला रिजिक दाता केन्तान दाता के সব কিছুর একমাত্র দাতা একমাত্র মালিক একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহাক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য বেশি বেশি ঘুমানোর জন্য বেশি বেশি গান বাজনা শোনার জন্য বেশি বেশি একটু দেখার জন্য কি জন্য বানাইছেন আল্লাফাক ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতটা বাংলা আয়াত বাংলা আয়াত বুঝছেন কোরআন কি বাংলা না আরবিতে এরকম কিছু আয়াত আছে না যে আয়াতটা তালাবাত করেছি এটা কিন্তু অনুবাদ করা লাগে না সবাই কিন্তু বুঝে গেছি ওই ছেলের মতো যে ছেলে সৌদি আরব গেছে যায় মাকে ফোন করছে আরবে সব আরবি সব আরবি বাংলা নাই একটা বাংলা আজহানটা বাংলা দেশের আজহান যে রকম যে বাক্য গুলা বলে সেখানেও সেগুলো বলে তাহলে এগুলা বাংলা তাহলে কোরআনে কারিমের যে আয়াতগুলো আমরা বুঝি একেবারে স্পষ্ট এগুলোও বাংলা তাহলে এই আয়াতটা আল্লাহা কি বললেন একমাত্র আমি আল্লাহ রবালত করার জন্য বানাইছি আল্লাহ একবার আর কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই উদ্দেশ্য একটা সেটা হলো কি আল্লাহ তাহলে এবাদত কেমনে করব আমার সম্মানিত বাইরা যারা আমরা ভিতরে আছে একটু সামনের দিকে চেপে চেপে বসে পিছনে আমাদের বাইরা যাতে বসতে পারেন আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য মুরব্বীরা স্টুডেন্ট হইতে রাজি আছেন মাশাল্লাহ দেখেন সে কোন আমলে স্টুডেন্ট হয়েছেন স্কুল কলেজে পড়ছেন মাঝখানে কত বছর স্টুডেন্ট লাইফ নাই আবার আজকে স্টুডেন্ট লাইফে ফিরে আসছেন খুশির খবর না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 একমাত্র একমাত্র আবার বুঝা যাবে না একমাত্র এবাদতের জন্য